বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম আহমতুল্লাহারকাত আলহামদুলিল্লাহ রবিআলাতিমাসীন প্রিয় দর্শক মন্ডলী আপনারা বাংলা পিস টিভি থেকে ইসলামী আলোচনা শুনছেন দেখছেন আল্লাহ তালা সকলকে তৌফিক দেন যেন তার উপরে আমল করতে পারি এবং ইসলামী এলিম শিক্ষা করা যে ফরজ তার দায়িত্ব পালন করতে পারি আল্লাহ আমিন আজকে একটি বিষয় ইসলামী অর্থনীতি हालाल हाराम सम्पर्व व्यवसाते मानूजे अवैध भाव में बहुत किसुद्ध उपार्जन करार्जन कराजे हराम और आज के श्रेणी एक व्यवसार कथा बोलो जो व्यवसा मानुष अथच ता को प्रकार हालाल नए इसलम एक नीतिगत चूड़ान सिद्धानजे जा हराम हाराम आज के जी विषय बोलो हे अबैध क्या सहयोगता व्यवसा আপনি ব্যবসা করছেন কিন্তু সেই ব্যবসাতে অবৈধ কাজের সহযোগিতা হচ্ছে আপনি হালাল মাল বিক্রি করছেন এমন এক লোককে যে লোক সেটাকে অবৈধ কাজে ব্যবহার করবে তাহলে তাকে মাল বিক্রি করা যায়জ না যায়জ আছে উদাহরণে আমি শুরুতেই ভূমিকাতে আমি বলে রাখছি যেমন আপনার দোকান আছে সেখানে আপনি গুড় বিক্রি করেন একটা লোক দশ কেজি গুড় আপনার কাছ থেকে নিয়ে যায় আপনি জানেন যে এই গুড় নিয়ে গিয়ে সে মদ তৈরি করে আপনার সেই লোকটাকে গুড় বিক্রি করা যায় না না যায় না যায় কেন যেহেতু অবৈধ কাজে সহযোগিতা হয় ঠিক এই রকমই যেহেতু সেই হারাম বস্তু নিজে ভক্ষণ না করলেও অপরকে ভক্ষণ করতে সাহায্য করা হয় মহান আল্লাহ বলেন তোমরা ভালো অনেক কাজে পরস্পর সহযোগিতা করো আর খারাপ কাজে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 আল্লাহ তালা কঠিন শাস্তিদাতা আল্লাহ গফর রাহেম ঠিকই কিন্তু কঠিন শাস্তিদাতাও সুরা মায়দার দু নম্বর আয়তে বলা বাহুল্য এটি একটি চিরন্তন নীতি এই নীতির উপরে বহু কিছু আপনি বুঝতে পারবেন কোন জায়গায় চাকরি করা যায় কোন ব্যবসা করা যায় কোন ব্যবসা করা যায়জ না অনেক কিছু। আর তা হলো এই যে ন্যায় ও সবের কাজে সহযোগিতা করতে হবে এবং অন্যায় ও গোনার কাজে কোনো প্রকার সহযোগিতা করা যাবে না ইনাল খামরা আল্লাহ তালা মদ কে অভিশাপ করেছেন যে মদ তৈরি করে তাকে অভিশাপ করেছেন যে নিচড়ে ফল নিচুড়ে যে কোনো কাজে ও বাহাজে পান করে ও হা বহন করে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 নির্জন জায়গা পায় না তখন লজে যায় হোটেলে যায় স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে সেখানে তারা রাত্রি বাস করে দিন বাস করে আর কোথাও মেলা হলে তো বটেই সিনেমা হল যায় সিনেমা দেখতে কিন্তু মেলা হলে মেলা দেখার নাম করে ও ঘর থেকে বের হলো মেলা দেখার নাম করে এ ঘর থেকে বের হলো মেলা দেখার নাম করে ফলে মিলন ক্ষেত্রে তৈরি হয় এই মেলা তারপর গান বাজনা সার্কাস পুতুল নাচ নাটক যাত্রা সিনেমা ইত্যাদি আর বলতেই হবে না আমাদের দেশে মেলা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 যেহেতু এটা অন্যায় কাজে সাহায্য করা হয় প্রিয় দর্শক মন্ডলী বিরতি নিচ্ছি বিরতির পরে আবার আপনাদের কাছে এসে বাকি কথা বলবো। বলবাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দানাদ আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকম আল কোরআন করে এটি প্রজ্ঞাপন কেতাল কোরআন আরবি ভাষা নাজিল হয়েছে যাতে থামাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় এটি মহা কল্যাণময় ও নিরাময় प्रिय दर्शक मंडल जिस कथा हराम सहयोगता अथवा कोसत् सहयोगी जी आपनी कोवसा करें तो हमें सेनर जो, जो से हालाल ना सुदी बैंक जेको पदे चाकरी करा सूद खावा हराम सूद देव हराम अतए सूदी बैंके जेको प्रकार चारीार हन ड्राइर हन झाड़ूदार हन पहाारादार हन तर गाड़ी घर भा, भाड़ा दिन इत्यादि जेको प्रकार सहयोगीताबेंपनर जन कमी हराम जो है जेहेतु ये अन्ाय कहरा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 হ্যাঁ খাটাস খাটাস খাটাস করে বেশ যাচ্ছে না অনেকে আবার কথাও বলে আর এই দিকে মারাও চলে আপনি লোককে দেখাচ্ছেন লোক দেখা নির্ভয় তাই না আর নম্বর দুই মোহাম্মদ রসুল্লা সাল্লা আঙুল গুনতে বলেছেন আপনি আঙুল গুনবেন হয়তো এটা কেন ব্যবহার করবেন আপনি মোট কথা যদি সেটা বিধাত হয় কিংবা অবৈধ হয় তাহলে তার ব্যবসা করাও যায় হবে না মূর্তি বা মাজারের পাশে ফুল ব্যবসা করা ওই ফুল কোথায় যাবে ওই ফুল যাবে মাজারে ওই ফুল যাবে কবরে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 আপনি জানছেন যে বিষ কিনে কী করবে নিজের বাগানে ছড়াবে নাকি জমিতে ছড়াবে নাকি নিজে খাবে তাই না বুঝতে পারা যায়নি যাই না কে বিষ কিনে চাষি না এক যুবতী বিষ কিনতে এসেছে হ্যাঁ এমন এক ছেলে জানছেন যে একটা চঞ্চল এই মাত্র চঞ্চল কিশোর উঠতি বয়সের ধাক্কা খাওয়া ছেলে সে বিষ কিনতে এসেছে আর তার মানেই হলো কি যে বিষ কিনতে যখন এসেছে তখনও নিজে খাবে যখন আপনি জানতে পারবেন যে বিশ খাবে তখন কি তাকে বিশ দেওয়া যায় না আপনি তো খুনি হয়ে যাবেন তাহলে তাকে বিশ দেবেন না তাকে বিশ বিক্রি করবেন না এইভাবেই কোনো পুরুষকে সোনার বোতাম তৈরি করে দেওয়া বা বিক্রি করা সোনার কলম দেওয়া বা বিক্রি করা ইত্যাদি হারাম আমাদের দেশে যে সকল ফিল্ম দেখানো হয় তা সাধারণত নারীর রূপ যৌবন প্রেম যৌন আবেগ ইত্যাদি অশ্লীল দেখানো হয় তার উপর লজ্জাকর কথোপকথন চরিত্র ধ্বংসকারী ফ্যাক্ট দৃশ্য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 আমি করতে পারবো না তেমনি নিত্যশালা পানশালা ইত্যাদি চালিয়ে অর্থ হালাল নয় মুসলিমদের গৃহযুদ্ধের সময় অস্ত্র বিক্রি করা হালাল নয় এই হলো মোটামুটি হারাম কাজে সহযোগিতা করে কোন রকমের ব্যবসা হালাল নয় আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা হারাম থেকে বেঁচে হালালে আসতে পারি এবং হালাল পথ একয়ার করতে পারি আল্লাহ আমিন এখন কিছু সময় আছে যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে করতে পারেন আসসালামাইকুমাত কোন একজন সাহাবি বাড় গিয়েছেন তো সেই সাহাবির বাড়িতে অল্প খাবার ছিল সেই খাবারটা নিজে না খেয়ে মেহমানকে খাইয়েছেন তো এটা মানে সেখানে তো সেটা ঠিক না না ঠিক বলতে চাইছিল সাহাবি ছিলেন এবং উম্মেমের ঘটনা এটা যে তিনি মেহমানদারির সময়ে এমন মানে নজির সৃষ্টি করে গেছেন যে মেহমানের জন্য শুধু খাবার আছে আর খাবার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 ডোনে জাকাত পাঠিয়ে দিন টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ ইউকে পোস্ট কোড বিট থ্রি কোড আই টু পাউন্ড অ্যাকাউন্ট নম্বর